اين كفي صبر هذا الغناء لم تزل محسن اذا كنت في كل حال معي فان حمل মজরিষ এমনি একটা আলোকিত মজলিস এমন একটা আলো মজলিসের মধ্যে আছে যে আলোটা বিন্দিও দিয়ে ধরা সম্ভব না ওইটা মোহাব্বত দিয়ে ধরতে হবে যে জাল জালে আলোর আল্লাহ আজুল্লাহ আল্লাহর চেহারা দেখতে পারবে ওই আলোর দ্বারা আল্লাহ তালার জান্নাত দেখতে পারবে ওই আলো দিয়ে ইমামে আজম আবু হালিফা রহমতুল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমাত তার কাছে ওইটার মূল্য সবচেয়ে বেশি থাকে ডাক্তারের কাছে ঔষধ নিয়ে গবেষণা অথবা রোগ নেওয়া গবেষণার মূল্য বেশি থাকে ইজিনিয়ারের কাছে তার প্ল্যানের মূল্যদের কাছে মূল্য বেশি থাকে কিন্তু ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলেন যে আমার কাছে ফিখা শাস্ত্রের গবেষণার মজলিসের চেয়েতেও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 সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলামের আলোচনা আলোচনা চরিত্রের কথা পবিত্রতার কথা যে সোড়ায় আছে এই সুরাত থেকে আপনাদের সামনে প্রথম অংশ তেলা করছি সুরাতা বড় বরগতি সুরাত সুরার নাম সুরাতুল কালাম कख का दिलेना भ গালি আল্লাহ তালা মুমিনের কলবের মধ্যে বদ্ধগুল করে দিবেন রেসালাতে পয় এই ছোরা আপনাদের সামনে পড়েছি বাবা সোরা শুরুতেই আল্লাহ তালা কঠন খায়াত আবে আলোচনা করেছেন ক তার হাবিবের চরিত্রের কথা বলবেন কসংখ্যায় তার চরিত্র চরিত্রে কথা বলার জন্য শুরুতেই আল্লাহ কসম করছেন আল্লাহ তার কসম কইরা দুনিয়ার কোন নবীর চরিত্র বর্ণনা করে নাই আল্লাহ কসম কইরা আগমের চরিত্র বর্ণনা করে নাই কসম কোরআার নোহ নবীর চরিত্র বর্ণনা করে নাই সহকারে হজরত ইসাদ সহকারে হজরত আপু হজরত ইউসুফ সহকারে হজরত ইসা পর্যন্ত যত কয়াগম্বর আসছে कथा आलोचना से मानसा हल आल्ला मनोर तो पयम्बर आपनारबी করেছেন যেটা তার দোস্তের চরিত্র এছাড়া পৃথিবীর কোন নবী পয়রের চরিত্রের কথা কোথাও কসম করে বলেনি যে চুরায় পছন্দ করে আল্লাহ चरित्र कथाईर प्रथम तेलावी बाबा लोचना जे सोरा सोर साथी जी कारक थे तेल्लासूल जानना पे जा সুরতের মোহাদ ঠিক তেমন সুরাত কলমের মোহব্বত রসুলের মোহ্বত নবী আলহ ইসালামের মোহব্বতের আলামত কারণ নবীটির নাম লইল এটা নাম নেওয়া হইল এবাদত নবীর সাথে সামান্য মোহাবত জাহির করা হইল তেলের জান্নাত নবীর সাথে আদা হওয়ান নাম মোহাত জল কাহ কি হল কজ কি হল সুপর কি রহমত হি রাহমত হলাম সুপার কি কথা যে সুরা ওই সুরার আলোচনা শোনা এবাদত আল্লাহর রসুলের মোহব্বত এবাদত জান্নাত আল্লাহর রসুলের সাথে নফরাত যদি মোহাব্বতের সাথে শোনা যায় তাহলে নবীদের মহাব্বতের দলিল হয় নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য বহানা হয় আল্লাহ আপনি আজকের আলোচনা আপনার দক্ষের সাথে জান্না বানায় আপনারা বলুন আমি বলেন শুরুতে একটা অক্ষর আছে থেকে একটি অক্ষর নুন এরকম কুরান শরীফের জায়গায় জায়গায় অক্ষর দিয়া আল্লাহ পুরাণের চূড়া শুরু করেছেন সুরার শুরুতে জায়গায় জায়গায় অক্ষর দিয়ে দিয়া কোরআন শুরু করছেন সোরা শুরু করছেন যেমন সুরতুল বাকা আল্লাহ শুরু করেছেন আলিব্লাম সুরতুল বাকারা শুরু করেছেন কিন্তু অক্ষর আলিব্লাম মিম আবার কোন জায়গায় শুরু করেছেন ইয়াত কোন জায়গায় শুরু করেছেন কোন জায়গায় শুরু করেছেন আবিন কোন জায়গায় শুরু করেছেন নারিসাম রায়গায় শুরু করেছেন স্বাদ কোন জায়গায় ছোড়া শুরু করেছেন এই অক্ষর গুলার তর্জমা কোনো মানুষ দাঁড়ে না এগুলো আল্লাহ কোরআনের গোপন রাজ আকল বিবেক দিয়া এই অক্ষের অক্ষরগুলোর গুলোর মর্ম উদ্ধার করা মানুষের জন্য সম্ভব নয় মানুষে সম্পর্কে বে খবর আল্লাহ আল্লাহ শুধুমাত্র বা খবর আর মানুষ বে খবর আকল দিয়া মঙ্গলের খবর লইতে পারবে আকল দিয়া চাঁদের খবর লইতে পারবে আকল দিয়া जमीन तथ्य आविष्कार मानस ही आकलान भेतरे की बेरार योग्यता अल्लाह तला मानस के देना আপনারা অন্তত আমার বিপদে রেখেছেন আপনারা যারা আমার সামনে আছে আপনারা বিপদে রেখেছেন সবাই তো অভিযোগ একরকম না সবাই সবভাবে কথা বলতে পারে না মানে অনেকে আজকে চোখ বন্ধ করে কথা কইতে থাকবো আপনি সামনে অন্তত যারা থাকবে তারা আমার সাথে কথা বলবে আমি কথা বলতেছি তারা সবক বুঝতে যেমন ভাবে আমার দিকে তাকাই থাকবে আমার ঠান্ডা মানে চোখ বন্ধ করে খালি দাওয়াত দেয় এখন না মানলেও কিছু কয় না বুঝলেন বাসুর মনে পূজা করতেছে তাও কিছু না কিন্তু মুখা তবিও তো আর একরকম তাই শুধু এক টুকুর না তো মাথায় আসিল এটারে আচার দিচ্ছে রাগের কথা দিয়ে কানা করে তো একরকম না যা বলতেছি এটা দায়িত্ব তো তাই বলতেছি কারণ ওলামায় গ্রাম হলো জল্লা আল্লাহ জল্লাহ म आल्लर काल्ला तला गुला बंदा गोलार अनेक दाम যারা ঠান্ডার মধ্যে বসেছেন আপনাদের কিন্তু দাম দাম তো আসছে কিন্তু আসলে আল্লাহর কাছে এটা জল্লাদ জল্লাদ রাজার ছেলেকে পিতায় হাকিম থানায় বলছেন कथी मोहम्मदार निर्देशे राजारे जल्लादे पिटाई तुम जल्ला दाम राजे ना शास्त्रीटाम गली রাজার ছেলে আবার রাজা হয়ে যাবে শক্ত কথা কয় অনেক সময় মৌলবী শক্ত কথা রয়। আর আল্লাহর তালা বলা বান্দাটা সাজা পায়া হেদায়াত একেবারে আল্লাহর কাছে পেরে যায় दिखे अकलमे तमाम दुनिया नियंत्रण करा कत किस करतेट आविष्कार करते जमीन तत्व बैर करते दुर्बलत नारा बंदा कैमने दिया নিবন্ধা হুমকা হম খুব আর খুদা হোতে যদি আর কিছু অযোগ্যতা কিছু অবরোধ ঠিকেন এই যে ঠাইটা যায় এর লিখেই মানুষ আল্লাহর গোলাম আর আল্লাহ হইল মানুষের মালিক আকল সব জায়গায় কাজ করে না আকলের দ্বারায় ইয়াসিনের অর্থ বাইর করুন যায় না আকল দ্বারায় সাদের অর্থ বাইর করুন যায় না আকল দিয়ে অনেক কিছু করা যায় আল্লাহ কয় দূরের এত কিছু আকল দিয়া বাইর করে বুদ্ধি একেবারে বুদ্ধিজীবা তাই এত কাছে আছে দেখো আলিফলাম তাহলে বুদ্ধি দিয়া আলি ইসলাম মিম বাইর করে দেখি আছে পারবি না আজ দুর্বল দুর্বলতা দিয়া মানুষের জিন্দগি ভরপুর আলি ইসলাম কিন্তু নী সিদ্ধ রাজি আনবোজন নীহিন हजरत आबू बकर हजरत आली सहरण शरीफे अक्षर गुलाो की जानी तर्जमा तुम तर्जमाफात फिर बोलते तर्जमा गवेषक ए तर्जमा बोलते, बोलते हल हजरत आली हजरत आबू बकर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 আলিফ্লাম হামী আলিফ্লা সো বাত্রা কে ও রসুল হু আল মুরা দি লক্ষ উদ্দেশ্য আমি জানিনা কেউ না। শুধুই মাত্র এগুলোর রাজার রহস্য আর তথ্য আল্লাহ এবং আল্লাহ রসুরে উদ্দেশ্য জানেন দুনিয়ার কোন মানুষ এর ভেতরে ঢোকার যোগ্যতা রাখে না কেও ঢোকার যোগ্যতা রাখে না কে ঢুকছে এখানে আল্লাহ আল্লাহর রসুর এছাড়া আর কেউ জানে না তাই নুন আল্লাহর গোপন রাজ বন্ধু আপনার চরিত্রের আলোচনা করতেছি কিন্তু কিছু কথা আপনার সাথে বললাম আপনি বুঝলেন কেউ বুঝলো না বাইরে পালাম কলমের কসম ওমায় তরুণ কলম যা এক তার কসম কলমের লেখার কসাম কলমের কসম কলমের লেখার কসম দুইটা কসম করে আল্লাহ কথা বলতেছেন তাই মানুষের খাচিরত হইল মানুষ ভাবে কসম করে বললে কথা তারা তার কসম করেছেন যতগুলো কসম করেছেন কম দামি কোনো জিনিসের কসম আল্লাহ কোরআনে করে নাই কোরআনের কোনো জায়গায় আল্লাহ করে নাই কাঁচামরিচের কসম এরকম বলে নাই একটা দামি জিনিসের কসম খাইছে এখানে কসম আছে কসম আল্লাহর কাছে কলম ও কলমের লেখা এত দামি দুনিয়ার আর কোন জিনিস অত দামি না আল্লাহর কাছে কলমার কলমের লেখা সবচেয়ে দামি মূল্যবান জিনিস কলম, লেখার আপনার গঠন হয় হয়। জন্য আল্লাহ কলম কলমের লেখার প্রথম আল্লাহর চরিত্রের আলোচনা করার আগে খাইছেন আল্লাহর কাছে কোরআনে যত কসম আছে এর মধ্যে এ কসমটা আল্লাহ দামি কসমি কসম কলমের কথম কলমের লেখার কসম দুইটা কসম কারণ কলম আল্লাহ সত্যি তা আগে বানাইছে ছাত্র ভাইরা কলমের ইতিহাস শোনো তুমি ছাত্র তোমার পকেটে কলম কলম আল্লাহ নাম কলমুল আল্লাহর বলে আল্লাহ সর্বপ্রথম যা বানাইছেন তার নাম হলু কলম আল্লাহ তালা সর্বপ্রথম একটা কলম বানাইছেন गुण। गुण है है के है के हमारी दुनिया पंचाश हजार बचर आगे अल्लाह तला कलम बना সব জিনিসের ইতিহাস আছে রসুলের কাছে সকল কিছুর ইতিহাস আছে সব নাই কিন্তু নবী কাছে সব আছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগের ইতিহাস বলে সৃষ্টির পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর এক বছর পঞ্চাশ বছর না তা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ একটা তার নাম হল কলম পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেও তার সৃষ্টি সাধারণ কলমের মতো কলম না ওই কলমটা এমন একটা কলম দুনিয়ার কলম আর একজনে ধৈরা লিখতে হয় এই কলমটা একা একা নিজেই লেখত আবার কলম তাল্লার সাথে কথাও কইত আল্লাহ সাথে কথোকথন করত এমন একটা কলম যে নিজে লেখতো আবার মালিকের সাথে কথা কইতো আল্লাহ ওই কলমটা মানে কলমকে বললেন উতুব লেখা আরম্ভ করো লেখো কলম বলে আল্লাহ আমি কি লিখবো কি লেখবো আমি আল্লাহ এবার কলমদের শিখায় দেয় কলম সকল মাখলু কাতের তকদির লেখো মহাজি সিং হজরতরা বলেন এমনকি আল্লাহ তা আল্লাহ আসমানের তকবিল লেখতে কইছে জমিনের তবদিল দেখতে পাইছে চাঁদের বলেছে। তবদিল সকল মফলুকাতের বলেছে। আদমের তবদিল লেখেছে নুহের তবদিল লেখেছে ইব্রাহিম ইস্পাহিলের তবদিল লেখেছে ইসা আল ইস্তান পর্যন্ত সব নবী সকল উম্মতের তবদিল शेष नबी विश्व नबीर तबदिल तबदिल लिखते सकल किस तबदिल लिखे चाद कत बार उदय कत सूर्य कत बार उदय कत बार सकल किस तबदिल लेखा चाँव भरे आनु जा कय जा कब कब तबदिल लेखा কোন ইনসান কোথায় কি কার মা কিে কার জন্ম হবে কোন জমিনে আবার কার মৃত্যু হবে কোন জায়গায় তার কবর হবে কোথায় তার রিজিক খতম হবে সকল কিছুর তবদির আল্লাহ তালা কলমকে বললেন এ কলম সব তুমি লেখতে থাকো লেখতে থাকো আল্লাহর হুকুমে আল্লাহর সৃষ্টির ওই কুদরতি কলাম এটা নিতেই লেখা আরম্ভ করলো সব কিছুর তবদিল লেখে ফেললো সকল তবদিল আল্লাহ আল্লাহ লহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করলেন ওই কলম তাওরাতো লিখলো ওই কলম জবরো লেখলো ওই কলম ইঞ্জিরও লেখলো ওই কলমে একশো খান সহিবাও লিখলো কোরআনও লিখলো লহে মাহফুদের রাখা ফেললো सकल किस कलम संरक्षण इतिहास रसुलिर लेखा शेष हो कलम शुकया गलम आगे आल्ला कलम होती आल्ला बंधुर चरित्र आलोचना कर লোহে মাহ পুজে কলমের দ্বারায় আল্লাহ কলমের দ্বারায় কথা আল্লাহ আল্লাহ আল্লাহ তালা চরিত্র লেখার কলমের কথন করে কথা বলতেছে এই কলমটাও দাবি এই কলমের লেখাগুলো দামি এই কলমের লেখা না পাল্টানো হবে না কলম বাবা আর একটা কলম হলো কলম আর একটা কলম দুনিয়ার কলম যেটা কি এলেমার হেকমতের কলম বলে বাবা এলেমার হেকমতের কলম হইতে পারে আল্লাহ দুনিয়ার কলমের কসম কথা কলম দুনিয়ার একটা কলম আল্লাহর কাছে অনেক দামি দুনিয়ায় যে কলম দিয়ে আপনি আমি লিখি এই কলমের মধ্যে কিছু কলমের কালী আল্লাহর কাছে খুব দামি আমাদের বুজুর্গরা মুরব্বীরা হাদিস লিখতে সস তোদের কলমের কালি আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে শহীদের গায় তাজা রক্ত তোদের কাছে আল্লাহ তোদের আল্লাহর কলম যেটা তোদের কাছে শরীয় তার ইসলাম লেখার জন্য আসছে এই কলমের খালিটা কাছে শহীদদের তাজা রক্ত অনেক বেশি দামি এটা একটা কলম বাবা এই কলমের পরে রাত লেখা হয় যে কলম দিয়ে কোরআন লেখা হয় এই কলম দেখবেন এই কলমের কথা পর্বতের গুহায় হেরা পর্বতের গুহায় আল্লাহর রসুলের কাছে দামি ইলিম গুলা যখন আসতেছে আল্লাহর রসুলের কাছে হেরা পর্বতের গুহায় দামি এলিম নাজিল হইতেছে আল্লাহর রসুল তের গোহায় সাধনা করতেছে চরিত্র গঠন হবে যখন মক্কা আলোকেরা চরিত্র হারা ফেলেছে যখন মক্কা নগরে আখলাক নাই বা সন্তান আখলাখ হারা করেছে आचरण करे ना सन्तान तेरह आखलाके आचरण जो करेनाशाग्रस्त अवस्था के निजे जो उत्तम अवस्था मेरे पड़े बदाखला जख आरबे कलो छाय पड़े गे बदाखलाक चूड़ान सीमाना मानुष पहुंच गे এই বদ আখলাকে আখলাকের দ্বারায় পাল্টানো হবে যে এলিমের মাধ্যমে আল্লাহ তালা তার বন্ধুর সিনার উপরে নাজিল করতেছেন তার বন্ধুর সিনায় নাজিল হতেছে এই এলিম নাজিল হওয়ার সময় সর্বপ্রথম যে আয়াত গুলা নাজিল হয়েছে ওটা হল দিন শিক্ষার আয়াত নাজির হয়েছে দিন শিক্ষার আয়াত कारण चरित्र गठन करते हम शिक्षा दरकार आल्ला चरित्र गठन शिक्षानी चरित्र गठन शिक्षक आल्ला बंधु के जमीन मध्य सेट करते चरित्र गठने तालीम आसमान आसते प्रथम जो आयात गलो आसलो आयर मध्य শিক্ষার আলোচনা করতেছে চরিত্র গঠনের শিক্ষা তার বন্ধুর কাছে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 আল্লাহ রসুল একটা কলম হজরত আব্দুল্লাহ ইসরুদের হাতে তুলে দিয়েছিলেন একটা কলম হজরত আলীর হাতে এলমে নাহু লেখার জন্য তুলে দিয়েছিলেন যে কলম আল্লাহ থেকেমতের একটা কলম শাহবা একরাম তাদের হাতে পেয়েছিলেন সাহবা একরামের হাত থেকে তাব ইন্দ্র পেয়েছিল তাব হাত থেকে তবে তাব ওই কলম পেয়েছিল সাহাবায় গ্রামের হাত থেকে ইমামে আজম আবু হানিফা পেয়েছিল কলম ইমামে আজম আবু হানিফের গাছ থেকে ইমামে মোহাম্মদ ইমামে আবু ও কলম পেয়েছিল অমন করে ইমামের সাহাফির রহমতুল্লা পর্যায়ক্রমে ওই কলম হাতে নিয়েছিলেন অমন করে নিয়েছিলেন ওই কলম দিয়ে হাতে লেখার জন্য ইমাম বুখারি যে কলমটা হাতে নিয়েছিলেন ইমামে মুসলিম যে কলম হাতে নিয়েছিলেন ইমামে আবু দাউদ ইমামে তিরমিজি যে কলম হাতে নিয়ে ছিলেন ইমামে নাসাই ইমামে ইভেন মাজা যে কলমটা হাতে নিয়েছিলেন ওটা হল এলেমার হিকমতের কলম যে কলমটা কাশেন নাম তবে হাতে নিয়েছিলেন যে কলমটা ইয়াকুর হাতে নিয়েছিলেন যে কলমটা হাতে নিয়েছিলেন ইলিয়াস রহমতুল্লাহ যে কলম দিয়া কুসুল লিখেছেন যে কলমের দ্বারা যে কলম আলী রহমতুল্লাহ পেয়েছিলেন যে কলম আকাদ পেয়েছিলেন ওই সেই কলম চরিত্রে গঠনের কলম ওই তা পর্যায়ক্রমে আকাদের উলামাযে দেবন্দের হাত থেকে আল এবং আমরা মাদ্রাসা ভিতরে কোরআন লেখার জন্য যে কলম গুলা রেখা দিচ্ছে এই কলম ভয় পায় এই কলমের কাছে যদি মানুষের ছিনায় ছিনায় চলে যায় তাহলে ওই মানুষ গুলাকে হাল্লার ফুলের পাওয়া যাবে ও মানুষগুলাকে কোন দিন বানানো সম্ভব না ঠিক তারা আলেমদের কাছে আল্লাহর কসম কোন আলেমের কাছে তারা তাদের কাছে নাই এই কলম কাল লাখ লাখের কলম যদি দুনিয়ার এই কলমটা এক লাখ গঠনের কলম হয় তাহলে ওই কলমটা আল্লাহর আল্লাহ কালামি কলমের লেখার কসম কসম খাই এবার বলতেছে বন্ধু আপনি আপনার রবের নিয়মতে আপনি আসলে পাগল না বলেন কে কয় আরো জোরে বলেন কে বলে আপনি পাগল নাম ঠিক আছে আপনার বুজুর করা একা পাগল বলেছে পাগল বলবে কিছু মানুষ পাগলের মাথায় সকাল সন্ধ্যা আল্লাহ নামের জিজ্ঞে করবে মানুষ তাদের পাগল বলবে কিছু মানুষ বৈশা বৈশা আল্লা সহ বসে বৈশা কাবে মানুষ তাদের বলবে পাগল হয়ে গেছে পাগল বলবে চলবে মানুষের পাগল বলবে যেমন পাগলের পাক্তা পোস্তা ইমানদার বান্দাদেরকে এক শ্রেণীর লোকেরা পাগল বইলা গাল দিবে আল্লাহ যেমন তাদের জবাব দিয়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাদের জবাব দিবে আমাদের মুরুব্বী কয়ে আবুহেল তারা পাগল বলেছে পাগল বলবে কারণ ওদের গায়ের মধ্যে আবু দেহেলের রক্তে রাজ শুরু করে গেছে গাগ করেন না রাজ করেন না রাগ করে রাজ নাই ফায় নাই আমার কেন তারা গালি দিবে তো এদের রক্তের ভিতরে গালি গালা আসল পড়ে গেছে এই জন্য তারা গালি গালাজ বলেন ঠিক কিন্তু বলেন ব্যাপার আল্লাহ ও বন্ধু আপনি তোরা পাগল কয় আর আমি বলতে চাই আপনি পাগল আপনি আমার মেয় বন্ধু আল্লাহ আল্লাহ আল্লাহ হতে পারে একজনে কয় একজন জাননী মোহাম্মদ পাগল কয় কোন জায়গায় আছে কোন জায়গায় আছে কয় ওইয দেখা যায় বলতে কাপড় কোথা এমন চেহারার মানুষ বুঝে কোনদিন পাগল হয় আর মানুষ মানুষ হয় হয় এমন সুন্দর পাগল নয় এমন নিয়ামত রুকে আল্লাহ দান করেছেন যে পাগল বলার প্রশ্নই আছে না তিনি পয়গম্বর এ কথা বলবি এমন নিয়ামত আল্লাহ আল্লাহর বন্ধুকে দান করেছেন मारे भलोबसा दान बाबार न्यामान दुनिया सकल मानुषर चेचुर के बसी भलोबा जाएुलसी न्याम दान सौंदर तुर के श्रेष्ठ सौंदर्य दान দুনিয়ার কোনো মানুষ কোনো পয়গম্বরকে এত সুন্দর বানায় নাই যত সুন্দর আল্লাহ তার বন্ধুকে বানাইছে কোন পয়গম্বরের চেহারায় কাপড়ের মেকআপ দেওয়ার জরুর পড়ে নাই কিন্তু আল্লাহর বুস্তের চেহারার উপরে কাপড়ের মেকআপ দেওয়ার দরকার পড়ছে এই জান্নাতি পর্দা দিয়া আল্লাহ তালা আল্লাহর হাবিবের চেহারা সব সময় ডাইকে রাখছে কোন সময় খুলছে যখন যখন আল্লাহ চেহারা দেখে পাগল হয়ে গেছে সত্যি বছরের দিন কয়েকবার মাত্র রসুরের চেহারার আলো আল্লাহ খুলতে একবার কয়েক মসজিদে বসাছিলেন মসজিদে নবিতে বসা যায় আবু দর বচ্চিত কয়ে কে মত হ্যাঁ কে মত কে বলেছে কে মত কে দেখো না আজ মানে আকাশে চাঁদ নাই কে মত দেখা যায় তাহলে ওইটা মসজিদের ভিতরে কি দেখে আবার মসজিদে নজর করে চাঁক আছে তাকায়া দেখে আকাশের চাঁদ আকাশে দেখা যায় মসজিদে ওর চাঁদের দেখা যায় मस्जिदे जे चादा देखा जाए चाँद नीश्वर चेहरा आकाशे चाँद मस्जिद चाँदी आलोकित देखा श्रेष्ठ नियम सौंदर् नियम प्रचल पय आपनारब आदि पागल ना শ্রেষ্ঠ সুন্দর জুতা আপনাকে আল্লাহ আমাকে সাহেবের নিয়ামত্বর করে বানাইছে আলামিনের রহমত করে আমার বানাইছে আমাকে এমন পাঁচটা নিয়ামত আল্লাহ দান করেছে। আর কোনো আল্লাহ দেয় নাই তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর রসুল বলে আল্লাহ আমাকে রব দান করেছে এটা দুনিয়ার কোন অন্য নবীরে দেয় নাই রব মানে হলো আল্লাহর রসুল বসে থাকলে रास्ता सामने दिखा घोरा दौड़ान रास्ता दिखा घोरा दौड़ान रास्ता रसुल এক মাস ঘোরা যে আল্লাহ আছে এই কাম করা যাবে না রসুল আছে এই কাজ করা যাবে না এরকম একটা ভয় সবার কলিজার ভিতরে থাকতো রাত্রে ভূগুল তো না হল বলে मुरब्बी क्या मौल हाथ ता फलया जाए ले रब मलबर मध्य नदी रेलेमा आतर बसते তারিখ তার গুলাকে রোমাল দিয়ে আর লাগে বাদলের কুটলাল কয়ে এমন কেন করছে জানো কয় রব মৌলীর আশ্রয় করেছে এই আচরে ওরা এমন হয়ে द्युत मत जईला उठे हाय हायसे क्या, क्या। तरह यार प्रभावित सब बेदातरा दतवाला जा यार प्रभा तो सब जहां जानना तो जरा आल्ला प्रभाव जरा पापिष तरिजार ठीक एमार जेमन जुवक भाई तुम जबने दे भारतवर्ष सफर करतेबाना चौबीस आठचल्लिस बावन घंटा ट्रेने बारतवर्ष प्रदेश এত বড় ভারতবর্ষের রাজত্ব দাদারা করে তারপরেও রাজব্বালের মতো বড় বড় বাংলাদেশের দিকে তাকায় থাকে পাইলে দখল করে গোষ্ঠী যারা ওই লাল চপলার গোষ্ঠী যারা পৃথিবীর মরণগিরি করতেছে এরাও বাংলাদেশের দিকে তাকায়া থাকে समुद्रे अनेक किस बायर करते तुम्हार देश के मट्टी खुदा तीन के जी स्वर्ण स्वर्ण गैस बा तेलर जो तकाया था কয়েকটি জন্য একটু কালেমার একটা প্রভাব আছে মুমিনের জবানের কালেমার একটা প্রভাব আছে তহীদ ও একাত্ম একটা প্রভাব আছে সারা দুনিয়ার কাফের মসিকরা জানে যে বাংলার জমিন ছোট হইলে কি হবে এখানে লক্ষ লক্ষ কলজা লোহে মাহফুজ কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ সিনা এলেমের সিন্ধুক এলেমের খাজানাতে আছে পনেরো কোটি ষোলো কোটি মুসলমান কলিজার ভিতরে मार प्रभा जुवक लाल चमड़ार गोष्ठी डरए दादारा डरए जरा मरल ता सबाई मुसलमान दे भय प नजर दिए तकया था जो तहिद जान क्रास ना कारण तौहि बदर तीन सौ तौहिद्रास ग जमीन मुसलमान ददमे नीचे चले जाए तुम्हारा कलना আল্লাহুল বলে আমার মধ্যে আমাকে আল্লাহ তালা রপদান করেছে রপদান করেছে যা দুনিয়ার আর কাউরে দেয় নেই মনে রাখতে হবে মনে রাখতে হবে আল আহমদুলিল্লাহ ওলামে দেওমান তথা মুসলমানদের ভিতরে আবু আকারের আখলাগ আছে যেমন ফতেহমদ কা হয়ে গেছে সবাই কান্দে আবু বলে আল্লাহ তুমি আমার চোখের পানি শুকায়ে দেওয়া যেন কারণ এদের ভিতরে মুসলমানদের নবী আল ইস্তালামের দিকে আসতেছি বাবা আল্লাহ বলে আমাকে আল্লাহরে দেয় নাই এক নম্বর আল্লাহ সারা দুনিয়ার জমিন আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছে যেখানে দুটো দিব আমার উম্মত আল্লাহ তালা ওইখানে আইসা বাংলার সাথে কথা বলে যেখানে এ যাবে मालिकाइसने हाजिर हो जाए गोटा दुनिया मस्जिद गुटा दुनिया बनाना मस्जिद आल्मदुल्ला दुनिया का आल्ला बनाना मस्जिद यहवक भाईरा बोले हुजुररा मस्जिदे थे हुजुर मस्जिदे थी हम थी जोरे जंगल ना बेटा के कई से जोरे মসজিদ পুরা দুনিয়াটাই মসজিদ মৌলবীরা খালি থাকবো মসজিদে যেখানে ও মসজিদের বাইরে যাওয়ার কারণ কারণে গোটা দুনিয়াটাই মসজিদ এই দুনিয়ার মসজিদের কেউ যদি না পাক করে তাইলে কথা বলবে আর মসজিদ এই কম্বাস আমার না করলো তুমি তারে ধরো যা খুশি তাই করো ধরো স্কুল কলেজের ভাইরা আশেপাশের ভাইরা গোটা জমিনের যেখানে দাঁড়ায় নামাজ করবে আল্লাহর সাথে কথা বলা হবে আল্লাহর রসুল বলে আর নিয়ামত আল্লাহ আমার জন্য গনিমতের মাঝ হালাল করেছে আর নিয়ামত আমার আল্লাহ দিছে ওই যে আমার আলেম সফা করবে হাত কোরআন সফাত করবে পিতা الشهداء ধৈর্য দেবে সফাত এটাই উম্মতির जमीन हो गा सी आपनार बेपारे आल्लाश कर सुपारिस यहां आल्लासुपार জমিনের সুপারিশ ওলামাদের সুপারিশ কোরআনের সুপারিশ এটা নিয়ামত আল্লাহর আল্লাহরা আল্লাহ দান করেছে। রসুলকে আল্লাহ দান করেছে এটা রসুলের নিয়ামত আল্লাহ কয় এত নিয়ামত দারে দিছিস সে বুঝে পাগল মা বিনিয়ামাতে রব্বিকা জিমা জিন বন্ধু আপনি এর জন্য আমি আপনার জন্য প্রতিদান দেরি করে রাখছি এর জন্য প্রতিদান আমি আপনাকে দান আপনি যে সবর করতেছেন জন্য প্রতিদান দিব কিন্তু রসুলের মত ঘোষণা প্রতিদান আল্লাহ কি আছে রসুল আপনার মধ্যে আপনি পাগল নাশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়ম্বর আপনি রসুল আপনি অন্য জায়গায় আল্লাহ বলে وما محمد إلا رسول محمد رسول الله والذين معه أشداء على الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن الرسول الله ولا পাগল নয় তিনি রসুল তিনি শেষ নবী তিনি রসুল তিনি পাগল নয় তিনি শ্রেষ্ঠ আখলা কালা শ্রেষ্ঠ আখলা যদি কেউ দেখতে চায় আমাদের আখলা আল্লাহ কোরআনে কয় ইমা লামা আর রসুল বলে ইসিয়া কেউ যদি খোলুকে আজিম দেখতে চায় কেমত পর্যন্ত বাবা খুলুক তিন প্রকার হুলুকে হাসান খুলুকে করিম হুলুকে আজিম হুলুকে হাসান হুলুকে করিম খুলুকে আজিম হুলুকে হাসান বলা হয় ইন কায়ন করে এটাও আখলা কিন্তু এটা ফুলকে হাসান তার একটা হলোকে কেউ যদি খারাপি করে না সেবর করে এটা হলো কি মানুষের শোভা পায় যে মানুষটা সবর করে কামর দেয় না এটা হলো হলুকি কারিম আর একটা হলো হলুকে আজীন কেউ যদি ক্ষতি করে সে তার উপকার আল্লাহ বলে বলার তৌকিক দিয়েছিলেন কিছু তাই বললাম যদি মানে দিলে মানতে পারবেন তাই দোয়া করতেছি আল্লাহ মানার যোগ্যতা দান করুক সকলের করে বলে আমাদের যখন তখন আবুল কালামদের রুমে যা ঘুমাইতাম সঙ্গীত থাকতাম হ্যাঁ হ্যাঁ গজল শিখতাম ছোট যখন আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ নথি হত গুরুত্বপূর্ণ ইসলামী গজল পেশ করবেন এবং আপনাদের রাস্তা আমাদের মুরব্বীরা বলে আখলা কে ব্যাখ্যা করে আখলা কি জানো আখলা হলো, শূন্য যদি শূন্যতের উপরে আসা যায় তাহলে আখলা কালা হয়ে যাবে আকলা কলা হয়ে আবিদ হয়ে যাবে আবাহ আমাদের সকলকে সব্রিয়া জল চল দিলাম জল সিনা ইজা কুমসি খুল হালি মাই পানি হামি অনাফি